ग्रीनारकल भूल्रांति मुझे फलार रिपनर प्रांत एक रत जा हजार मास उत्तम एक रत जाबाद कर चेय उत्तम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 বছর। এর মধ্যে দশ পনেরো বছর কেটে যায় শৈশবে দশ বছর কেটে যায় কর্মস্থলে আরো দশ বছর ঘুমিয়ে ঘুমিয়ে পাঁচ বছর যাতায়াত করতে করতে আরো দশ পনেরো বছর সামাজিকতার বিনোদনে বাকি দশ পনেরো বছর সময়ের কতটুকু আসলে আমরা পুরোপুরি ইবাদতের পেছনে ব্যয় করতে পারি অথচ লাইলতুল কাদের এমন একটি রাত যা হাজার মাস অর্থাৎ তিরাশি বছরের চাইতেও উত্তম চেউ উত্তম এর চাইতেও মর্যাদাপূর্ণ লাইলুল কাদ এমন একটি উপহার যা পেলে মনে হয় আল্লাহ তালা আসলে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়ার জন্য কারণ খুঁজছেন অজুহাত খুঁজছেন আমাদের প্রত্যেকে গুণাগার কেউ নামাজ বাদ দিই তো কেউ মিথ্যা কথা বলে কেউ বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি কেউ জিনাই লিপ্ত কেউ মদ খেয়েছি কেউ মাদকে আসক্ত কত রকম ভুল ভ্রান্তিতে আমরা ডুবে আছি আল্লাহ আমাদের কারো জন্য লাইলাতুল কাদের মতো মহিমান্বিত রাত্রির দরজা বন্ধ করে দেননি বরং এই রাত্রিটি যেন খাস ভাবে আমাদের জন্যই তৈরি করা হয়েছে আমাদের প্রতি আল্লাহর রহমত ভালোবাসা সত্যিই আমাদের কল্পনা শক্তির বাইরে প্রথমে তো জেনে নি লাইলাতুল কদর কবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতিল কদর ফিল আশরিল আও আখিরি মিন রমাদান লাইলাতুল কদর কি রমজানের শেষ 10 রাত্রে ঠিক খোঁজো এটা সত্যি যে এছাড়া অন্যান্য রাত সহ বিভিন্ন রাতের কথা এসেছে কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে পুরোপুরি নিশ্চিতভাবে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে শেষ ১০ রাত্রির প্রতিটি রাতেই এর বাতত করা মনে করুন একটি লটারি হচ্ছে আপনাকে বলা হল এক থেকে ১০ নম্বর টিকেটের মধ্যে যেকোনো একটি অবশ্যই জিতবে আপনি কি তখন কোনো টিকেট বাদ রাখবেন टा क्यों लटर जेतारुरस्कार तरह लक्ष गुणे बेस तराट पुरस्कार कथा चिंता अपनी दस टी टिकिट कतएित शेष दस रिटिट प्रचेषा कर তার পাশাপাশি হয়তো যেই রাত্রিগুলির কথা বিশেষভাবে এসেছে যেমন রাত এবং রাতগুলো সেই রাত্রিগুলিতে কিছু আমল করতে পারি। কিন্তু অবশ্যই অন্যান্য রাত্রিগুলিতে বিশেষ করে সাতাইশের পরের রাত্রিগুলিতে যখন খতম তারাবি শেষ হয়ে যায় তখন যেন আমরা আমাদের ইবাদত কোনোভাবেই কমিয়ে না দিই এবার আসি লাইলাতুল কাদের আমাদের করণীয় কি আয়েশ আনহা বলেন রমাদানের শেষ দশ রাত্রিতে রসুল সোল্লা আলি হুসাল্লাম তার কোমর বেঁধে ইবাদত বন্দেগিতে নেমে পড়তেন অর্থাৎ বাকিটার সময় তিনি যতটা ইবাদত করতেন রমাদানের শেষ দশ রাত্রিতে তিনি সেই ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিতেন আমাদের উচিত হবে যে যেই অবস্থায় আছে আমাদের ব্যক্তিগত ইবাদতগুলো এই দশ রাত্রিতে বাড়িয়ে দেয়া এখানে সবার জন্য একই ফর্মুলা কাজ করবে না যার নামাজ পড়ার অভ্যাস নেই তার অবশ্যই প্রথমে লক্ষ্য রাখতে হবে এই দশ রাত্রিতে যেন বাদ না হয় অন্য দিকে যে ফরজ এবং সুনত আল্লা রহমতে নিয়মিত পড়ে তার উচিত হবে বেশি বেশি করে নফল ইবাদত করা লাইলাতুল কাদেরের রাত্রিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য একটি চমৎকার সুযোগ হচ্ছে ঈশা ও ফজরের নামাজ মসজিদে জামায়াতের সাথে আদায় করা কেননা যে ব্যক্তি জামাতের সাথে ও করবে সে যেন সারা রাত নামাজ পড়ল। অর্থাৎ আপনি জামাতের সাথে এসা ও ফজরের নামাজ আদায় করলে আপনি পুরো রাত্রি নামাজ পড়ার সবাব পেয়ে যাবেন এরপর আপনি বাড়তি যাই করেন না কেন সেটা হবে বোনাস অতএব আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকা উচিত আর কোন ইবাদত হোক না হোক রমাদানের শেষ রাত্রিতে যেন অবশ্যই এশা এবং ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা হয় অন্যদিকে তারাবির নামাজ ইমামের পেছনে পুরোটা শেষ করলে অর্থাৎ ইমাম আট রাকাত পড়লে আট রাকাত বিশ রাকাত পড়লে ২০ রাক একশো রাকাত পড়লে একশো রাকাত ইমাম যত রাকাত নামাজই পড়ুক না কেন তার পেছনে পুরো নামাজ শেষ করলেও পুরো রাত্রি নামাজ পড়ার সবাব পাওয়া যাবে কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইবাদতের ক্ষেত্রে রসুল সাল্লাসালামের মনোযোগ ছিল সৌন্দর্য ও আন্তরিকতার দিকে তিনি নামাজে লম্বা লম্বা সুরা তিলাবত করতেন এবং রুকু এবং শেষ দীর্ঘ সময় নিয়ে দোয়া করতেন নামাজে দাঁড়িয়ে সুরা পড়ার সময় জাহান্নামের আয়াত আসলে তিনি তিলাওয়াত থামাতেন থামি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে রেহাই চাইতেন জান্নাতের আয়াত আসলে আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য দোয়া করতেন আর যা মুখস্থ আছে সেগুলোর মানেও বুঝি না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের উচিত হবে এখন থেকে যেসব সুরা মুখস্থ আছে সেগুলোর শাব্দিক অর্থ নিয়ে পড়াশোনা করা এবং নতুন নতুন সুরা মুখস্থ করা কিন্তু এই শেষ দশ রাত্রি যেহেতু চলেই এসেছে আমরা এই সময়টায় রুকু এবং সেজদায় বেশি বেশি দোয়া করার মাধ্যমে আমাদের নামাজকে সুন্দর করে তুলতে পারি বিশেষ করে সেজদা করার সময় বান্দা আল্লাহ তা আল্লাহ সবচেয়ে নিকটে থাকে এই সময় আমাদের উচিত মন খুলে দোয়া করা সুবাহ তিনবার বলার পর আপনার দুনিয়া এবং আখ যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে থাকুন अपनी मन खुले दो मन शक्त असुविधा नहीं दो ना करते कश मिनट पंद्रह मिनट से देखे शेष दस रिर चमत्कार सूझ होते नामपाशी अन्नान्य इबादत करारमे शेष दस रिगुल रखते আয় আনহা যখন রসুল সালি আমরা যদি আমরা কি দোয়া করবাম বললেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন কত সুন্দর সমাধান আল্লাহ রসুল সাল্লাম দশটি জিনিস চাইতে বলেননি একশো রাকাত নামাজ পড়তে বলেননি আসলে আমাদের সব ইবাদতের মূল লক্ষ্যটা কি লাভ করা আল্লাহর ক্ষমা পেয়ে গেলে আমাদের দুনিয়া এবং আর কোনো কিছুই লাগবে না। তাই এই আমাদেরকে রাত্রিতে বেশি বেশি করে করতে বলেছেন সেই সাথে যেই বন্ধের এই সময় নামাজ থাকবে না তারাও অন্যান্য দিকে রাজকারের পাশাপাশি আল্লাহর কাছে হাত ধুলে এই দোয়াটি বেশি বেশি করার মাধ্যমে লাইলাতের পুরো ফজিলতাই আদায় করতে পারবেন श्रेष्ठ मास दस रि हल अपने व्यक्तिगत कैनवास नामज कुरान तेलावत ददकाह यदादत गुलर रंग হাজার মাসের চেয়ে উত্তম এই রাতটিকে আপনার মনের মতো রং দিয়ে রাঙিয়ে দিন যদি রাত শুধু নামাজ পড়ে চান তাতেও কোনো যদি একটু করে ঘুরে ঘুরে বিভিন্ন করতে চান তাতেও কোনো এই রাত জুড়ে গোটা মহাবিশ্বের কানায় কানায় ফেরেস্তা দিয়ে ভরে যায় তারা তাদের রবের ইবাদত করতে থাকে গুণ গান গাইতে থাকে দশটি রাত তাদের সাথে যোগ দিন কাল এর প্রতিদান উপভোগ করুন আল্লাহ আমাদের সবাইকে লাইলুল কাদর পাওয়ার এবং ইবাদত দিয়ে জাগিয়ে তোলার তৌফিক দেন আমিন